আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকহ ও নুসল রিমসহি আজমাইন ওদিন সম্মানিত সুদর্শক বৃন্দ কোরআনুল করিমের এই ছায়া তোলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য প্রাণ ঢালার শুভেচ্ছা আজ আমরা যে বিষয়ে আলোচনার সূত্রপাত করব তা হলো করআনুল করিমের কাহিনী করআনুল করিম আল্লাহর খেলাম করআনুল করিম আমাদেরকে মূলত তিনটি বিষয়ে শিক্ষা দিয়ে থাকে একটি হলো আহকাম শরীয়তের বিধিবিধান আরেকটি হলো বিগত কওমের বিভিন্ন ঘটনা প্রবাহ যার মধ্যে থাকে আমাদের জন্য যথেষ্ট শিক্ষণীয় তথ্য উপাত্ত আর দিয়ে থেকে আমাদেরকে ইতিহাসের সঠিক নির্দেশনা কোরআন করিম সকল জ্ঞানের উৎস সেই কোরআনের কেসা কোরআনের কাহিনী আল্লাহন যেখানে বলেছেন রয়েছে চুষ্মান মানুষদের জন্য এবরাত। রয়েছে তাতে উপদেশ শিক্ষণীয় বিষয় সর্বোত্তম কাহিনী সুন্দর কাহিনী হৃদয়গ্রাহী কাহিনী যে সমস্ত ঘটনা প্রবাহ জানলে বুঝলে আমাদের জীবনে পরিবর্তন আনবে অনুরূপ ঘটনায় রয়েছে ভরপুরান কোরআন তন্মদ হতে বিশেষ বিশেষ কিছু ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাবো ইনশা আল্লাহ শুধু দর্শক আমাদের সাথে বিজ্ঞ যে সকল আলোচক এই আলোচনায় চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালামাইকুম আমার ডানে উপবিষ্ট আছেন আরেক বিশিষ্ট আলেম দিন শেখ হাসান এবং আমার বামে আছেন আমার সর্ব বামে উপবি সম্মানিত সুধি বুঝতেই পারছেন বিজ্ঞ আলেমদের এটি মাজলিস আর মজলিসটা কোরআনের মজলিস কোরআনের জিকিরের মজলিস আলোচনার মজলিস যেখান থেকে পাব রোহের খরাক, আত্মার খরাক পাব অনেক নির্দেশনা আজ যে ঘটনা নিয়ে শুরু করব কোরআন করিম আমরা জানি এতে রয়েছে একশত চোদ্দোটি সোরা তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আয়াত বিশিষ্ট বড় সোরা সেটি হল সৌরাতুল বাকারা আমরা সুরাতুল বাকারা এ নামকরণ সংক্রান্ত বা সংশ্লিষ্ট এটি ঘটনা নিয়ে আলোচনা করব আর সে ঘটনার সূত্রপাত সম্পর্কে কোরআন করিম যা বলছে প্রথমেই আমি তেলাওয়াত করছি তারপর বিজ্ঞ আলোচকগণ এর আলোকে আলোচনায় অংশ নেবেন ইনশা আল্লাহ আল্লাহ এরশাদ ফরমানিমিন وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ এখানে রয়েছে একটি চমৎকার قصہ যা তার রয়েছে শিক্ষনীয় এই আয়াতের সূত্র ধরে আমরা আলোচনায় অংশ নিতে চাই প্রথমেই এ মর্মে আমি শেখ শহীদুল্লাহকে আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থাপক আপনি আজকে যে পর্বটি দর্শক শ্রোতার সামনে নিয়ে এসেছেন আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি মুসলিম নর নারীর জন্য তাদের জীবনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ রাবুল্লা আলামিন দিয়েছেন করল করিম সোরা বকরার শুরুতেই আল্লাহ বলছেন হুদালিল মু जरा मुत्ता की ममिन हो तरा क्यों निजे जीवन के सुष्ट सुंदर भाव मेंचालना कर गाइड हिसाब से आल्ला सुभानाफलाकरीमें दिए सूचना कुरान थे के शिक्षा नेवा अत्य गुरुत्वपूर्ण विषय विशेषकर आल्ला सुभानफर जो विषयगुलि तुम्हें धरेगुली अन्या अवकर्म समे घ যাতে আমরা সেগুলি থেকে শিক্ষা নিতে পারি ক্ষেত্রে আমরা সতর্ক হতে পারি এই জন্য আল্লাহ সোবহান আবু আতলা অসংখ্য ঘটনা করিমি তুলে ধরেছেন তার একটি ঘটনা করিমের সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরাতা এই সুরা বাকারায় নামকরণেরও যে কারণ বাকারা অর্থ হলো গাভীর আল্লাহ রাবুল আলমিন একটি সুরাকে এই নামে নামকরণ করলেন से नामकरणर कारणटी हे आयात जेखने बकारा मुसा अलीसलमुसारी बाणी इसराइल जान मजे गाभी संक्रांत एक घटना घटे जेटे केंद्र कर आल्ला सबहत इ नामकरण करा प्रकृतपक्ष मूल घटनाटी हल मुसा अलीसलम उपस्थिति तरह जीवोदशा বাণী ইসরায়েলের একটি ঘটনা ঘটল একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তির কোনো ছেলে সন্তান ছিল না ছেলে ছিল না মেয়ে ছিল কিন্তু এই ব্যক্তি বেশ কিছু সম্পদের অধিকারী ছিলেন যেই ঘটনাগুলি আমাদের সমাজেও ঘটে থাকে তার সম্পদের প্রতি লোভী হয়ে তার ব্রাতুস্পুত্র তাকে হত্যা করে কিন্তু সে হত্যার দায় নিজে নিতে চায়নি নিজেকে নিরাপদ আর মনে করার বা প্রকাশ করার বা প্রমাণ করার চেষ্টা করেছে নিজের চাচাকে হত্যা করে অন্যের দারে চাচার লাশকে রেখে এসেছে যেন মানুষ বুঝতে পারে যে তার হত্যাকারী তার সন্তস পুত্র নয় অন্যরা এই বিষয়টাকে কেন্দ্র করে হত্যাকারী কে হবে খোঁজাখুঁজি শুরু হলে মুসা আলি সাল্লা তুয়াল কাছে এ অভিযোগ গেলে যে অমুককে হত্যা করা হয়েছে কিন্তু হত্যাকারী কে তা খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আল্লা সবহান এ হত্যাকারীকে সেটা প্রকাশ করার জন্যই জানানোর জন্যই এ গাভী সংক্রান্ত ঘটনা ঘটেছে আল্লাহ রবাহ আলমিন মুসা আলাইসাল্লাসাল্লামের মাধ্যমে নির্দেশ দিলেন যে তারা যেন একটা গাভী জবাই করে সংক্ষিপ্ত ঘটনাটি ছিল এই গাভী জবাই করে গাভীর এক টুকরা গ্রস্ত সেই নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলেই আল্লাহ আল্লা সুবহানহাত বিশেষভাবে তাকে জীবিত করে তিনি সংবাদ দিয়ে দিবেন কে তাকে হত্যাকারী জি এটি ছিল সংক্ষিপ্ত আল্লাহ আল্লা সুবহানহুয়া তালার বিষয় কিন্তু বাণী ইসরায়েল তাদেরকে যখন মোসা আলাইসাল্লাসালাম এর তথ্যে বের করার জন্য এই নির্দেশ দিলেন এই ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ সুহান মুসা আলাহি সাল্লাতুসাল্লাম নির্দেশ দিলে তারা মোসা আলাহিসাল্লাতুসাল্লামকে উল্টা বলা শুরু করলো আপনি আমাদের সাথে কি ঠাট্টা বিদ্রোপ করছেন যামরা চাচ্ছি হত্যাকারীকে তাকে বের করে দেবেন আর আপনি বলছেন যে আল্লাহ নির্দেশ করেছেন গরু জবাই করতে এ কেমন কথা গরু জবাই হত্যাকারী এর সব সংশ্লিষ্ট তাদের এই অকথ্য কথাগুলি শুনে তিনিও কিছুটা লজ্জিত হলেন বললেন যে তোমাদের এই অজ্ঞর মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমিও অজ্ঞ হই এই সমস্ত বিষয় থেকে আশ্রয় চাই তারপর তারা আস্তে আস্তে বলা শুরু করলেন যে ঠিক আছে যদি আল্লাহ আল্লা সুবাহালা নির্দেশেই দেন গরু জবাই করতে কোন ধরনের গরু জবাই করবো সেই গরুর বৈশিষ্ট্য কি আল্লাহ আল্লাবুল আলমিন বৈশিষ্ট্য বলে দিলেন যে এমন যা বড়ও নয় ছোটও নয় মাঝারি সাইজের হবে যা খেতখামারেও ব্যবহার করা হয়নি চাষাবাদেও ব্যবহার করা হয়নি বাহন হিসাবেও ব্যবহার করা হয়নি এমন গরু হতে হবে রংটা আবার তারা জিজ্ঞাসা করলো আমাদের যেতে হচ্ছে একটা বিরতিতে ছোট্ট বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসব এই কোরআনের কাহিনীর আসরে ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশা সালাম আলাইকুম রাহমতুল্লা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 से बैशिष्ट माला जार कारण बानदा होते महान आल्ला प्रिय अनुष्ठान जगे आदर्श मुस्लिम ও বর্জনীয় প্রতি সোমবার সকাল আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look at the end of the night. Every day of the night, you will be the best of the night. Muhammad, Sallallahu Alaihi Wasallamir, Moni Bokta, Zabir, radiallahu anhubalim, বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতের সংখ্যা একশো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 জানুন শান্তির জন্য ই সমাজকুম রহমতুল্লাহি ওবার বিরতির পর সম্মানিত সুদর্শক আপনাদেরকে এই মাহফিলে স্বাগত জি শেষ ঘটনাটি বলছিলেন সংক্ষেপে আমরা ঘটনা বলছিলাম যে আল্লাহ আল্লা সুবহান হতালার কাছে আবার তারা দাবি করলো যে গুরুর বৈশিষ্ট্য পেলাম রং কি জানতে পারলাম না আবার আল্লাহ আল্লা সুবহান হতালা তাদেরকে রঙের কথা বলে দিলেন সর্বোপরি নিজেদের উপর নিজেরা তারা কঠোরতা চাপায় নিয়ে আসলো একটার পর একটা জিজ্ঞাসা যেটা সহজে হয়ে যেত শেষটাই আল্লাহ রাবুল আলমিন যে সমস্ত তার উচ্চতা বা স্বাস্থ্য বা রং সব কিছু বা প্রকৃতি বৈশিষ্ট্যগুলি আল্লাহ বললেন সেই অনুযায়ী তারা আপ্রাণ চেষ্টা করে কোনোভাবে সেটাকে সংগ্রহ করে তারপর আল্লাহর নির্দেশে জবাই করলে সেই জবাই করার পর সেই গরু এক গোস্ত দিয়ে সেই মৃত ব্যক্তিকে যখন স্পর্শ করা হয় তার গায়ে লাগানো হয় সাথে সাথে আল্লাহ সবহানা হাত আলা তার বিশেষ অলৌকিক ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জীবিত করলেন জীবিত দিয়ে দিল যে আমাকে আমার সুত্রই হত্যা করেছে শেখ আহমেদ ধন্যবাদ আপনাকে আর আলোচিত ঘটনা বন এসাইলের এখান থেকে শিক্ষার অনেকগুলো দিক আছে একটি দিক আমি উল্লেখ করছি এখান থেকে আমরা জানতে পারলাম দিন সম্পর্কে আম্ব আলিমসাল্লা এবং দিন সম্পর্কে যার কাছ থেকে আমরা জানতে চাইব অযাচিত অবান্তর অপ্রয়োজনীয় প্রশ্ন আমরা উত্থাপন করব কারণ আল্লাহ সুবাহ কোরআনকারি মেয়ে প্রশ্নর ব্যাপারে চমৎকারভাবে দুটি নির্দেশে আল্লাহ দিয়েছেন এক জায়গা আল্লাহ বলছেন ফাস আলু তোমরা জিজ্ঞাসা করো আলা জাগা আল্লাহ তালা বলছেন লা তাস আলু তোমরা জিজ্ঞাসা করো না এখন জানা দরকার কোনটা করবো আর কোনটা করবো না আল্লাহ বলেছেন একটা গাভি জবাই করতে যে কোনো একটা গাবি জবাই করলেই চুকে যেত যথেষ্ট ছিল কিন্তু সেটাকে তারা নিজেদের উপরে কঠোর করে নিল সেটা কি গাবির কোন সন্তান হয়েছে এরকম হবে নাকি সন্তান হয়নি এরকম হবে সেটা কি কোন কালার হবে কোন কালার হবে এটা বলে তারা বিপদে পড়ছে অযাচিত অপ্রাসঙ্গিক প্রশ্ন করে জানার জন্য না করে নবীকে পেছে ফেলানোর জন্য করার উদ্দেশ্যের কারণে কি হয়েছে তারা নিজেরা ক্ষতির এই ঘটনা আমরা শুনলাম এখান থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি যে সেটা হচ্ছে যে আল্লা পাক রব্বুল আলামিন যে একজন আছেন যার মাঝে কোনো সন্দেহ নয় এটা প্রমাণ করছে এই ঘটনা যে পাক রব্বুল আলামিন এটাও প্রমাণ করছেন দুই নম্বরে যে আল্লাপাক রব্বুল আলমিন সব কিছুর ওপরেই ক্ষমতাবান পাক রব্বুল আলমিনের কাছে না পারার কিছু নাই সব কিছুই আল্লা পাক রব্বুল আলমিনের জন্য আসান এদিন একটা গাবিকে জবয় করার পরে ওই গোস্তের টুকরা বা কেউ বলছে জিব্বা লাগাতেই মৃত্যু ব্যক্তি কথা হয়েছে মহতারাম বিস্তারিত ঘটনা আলোচনা করেছেন এখানে যে বিষয়টা আমি বিশেষভাবে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যদিও ইহুদিরা বিষয়টাকে প্রশ্ন করে করে প্রশ্নবাণে জর্জরিত করে মুসা আলাহিসাল্লামকে কঠিন করে নিয়েছে একটা জায়গায় কিন্তু তারা ঠিক কাজটি করেছে যে তারা জানতে চেয়েছে নবীর কাছে এবং বিষয়টাকে কঠিন করা সত্ত্বেও রব্বুল্লা আলমিন একটা সমাধান দিয়েছেন কাজেই আমাদেরকেও এর থেকে শিক্ষা নিতে হবে যে যে কোনো বিষয়ে আমরা নবীর সাথে যারা সম্পৃক্ত বা নবী আলি হুসাল্লাহাল্লাম আমাদের কাছে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন তথ্য দিয়েছেন আমরা আমাদের যে কোনো সমস্যায় সেখান থেকে সমাধান খুঁজবো তাহলে বিষয় যত কঠিনই হোক তাও আমরা সমাধান পাবো এক মানে গাঢ় গাড়ো হলুদ রঙের গরু এটা তারপরেও রব আলীন তাদের জন্য বিষয়টা সম্ভব হয়েছে কেন এই ক্ষেত্রে বান্দা তার কাজকে সপে দিবে অরবুল আলমিন নিশ্চয়ই যত কঠিন কাজই হোক সহজ করে দিবেন যেটা বোন ইসরায়েলের এখানে দেখতে পেয়েছে তৃতীয় একটা বিষয় হচ্ছে যে হত্যা এমন এক পাপ যেটা কখনো গোপন থাকে না সেটা কোনো না কোনো ভাবে প্রকাশ পেয়ে যায় এটা বাস্তবতা এটা যে কোনো উপায় হোক প্রকাশ পেয়ে যায় যারা গোপনে এই সমস্ত অপকর্ম করছেন এখানে প্রকাশ না কোথাও এটা প্রকাশ পাবে এবং এর শাস্তি অবধারিত আমি একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হলো এই যে যখন মুসা আলী ইসলামকে ওই বনিসের লোকেরা বলছিল যে আপনি কি আমাদেরকে নিয়ে ঠাট্টাভিদ করছেন তখন মুসা ইসলাম বলছেন আউজ্লা তাহলে এটি স্পষ্ট হলো যে নবী ও রসুলগণ কখনো কোনো প্রকার অবান্তর কথা তারা বলতে পারেন না এবং অবান্তর কথা বলা জাহিলদের কাজ সে কারণেই আপনার আমাদের নবী মোহাম্মদ সাল্লি ইসলাম সম্পর্কে এইভাবে সাহাবারা বলছেন যে মাকফা হেসান ওলা মুফা হেসান আল্লাহ নবী সাল আল ইসলাম নিজে কোনো অবান্তর কথা বলতেন না এরকম তার অভ্যাস ছিল না আর কাউকে হাসাবার জন্য তিনি কোনো প্রকার এইরকম অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেন না কাজে এখান থেকে এটা বড় শিক্ষণীয় যে যারা নীতিনৈতিকতার কথা বলবেন তারা এখান থেকে শিক্ষা নেবেন এক নবী ও রসুলগণ আল্লাহর অহির জ্ঞান ছাড়া কোনো কথা বলেন না দুই যে নবী ও রসুলগুণের অনন্য বৈশিষ্ট্যের দলিল কথা বলা তিন যারা জাহেল তারা দলিলের বাহিরে অযৌক্তিক তর্ক করবে আর এই জাহেলদের আচরণ থেকে মুক্ত থাকা হচ্ছে ইমানের অন্যতম দাবি চতুর্থ নম্বর আমি এটা বলতে পারি যে কখনো আমরা মিথ্যার আশ্রয় নেবো না যখনই মিথ্যার আশ্রয় নেব তখন আমরা নবী ও রসুলদের যে অনন্য বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থেকে আমরা মুক্ত হয়ে যাব যারা আছেন যদি কোরআন সোনার থেকে কোন কথা বলে তাকে অজ্ঞতার অভিযোগ না দেওয়া বা তাকে তোহমত না দেওয়া এক নম্বর এটা যে কেউ সত্য কথা যদি কোরআন থেকে বলে সেটা সাদরে গ্রহণ করে নেওয়া শিক্ষাটা যে যে কোনো ব্যক্তির অর্থের লোভে কাউকে হত্যা করলে পারে ওই অর্থ কিন্তু আর থাকবে না যেমন সে বাপায় অর্থের জন্য তাকে হত্যা করা হয়েছিল কিন্তু সে অর্থ ভোগ করতে পারে না কারণ আল্লাহর ইচ্ছা যদি না হয় আল্লাহ যদি ওয়ার জন্য অর্থ বাজেট না রাখেন ও হত্যা করেও পাবে না অন্যায় করেও পাবে না এই জন্যই আমরা অর্থের জন্য কারিপদ অন্যায় করব না সুন্দর কথা বলছিলেন মুখলেশ সাহেব যেটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি শেষে যে বলছিলেন যে আসলে অনেক সময় এটা আমাদের সমাজেও দেখা যায় পিতা পুত্রকে সম্পদের লোভে কিন্তু বিষয়টা কি দাঁড়ায় এই জন্য একটা আরবি প্রবাদ বলা হয় মান মান্তা আজ কবলাহিউরিহি সময় আসার আগেই যে তৈরি করে সে বঞ্চিত হয় পিতাকে বা এই ধরনের ব্যক্তিকেও সে যদি হত্যা না করতো কিছু না কিছু পেত বা সেই ব্যক্তিও কিছু করল ফলে দেখা গেলো সে একেবারে বঞ্চিত হলো ওই ঘটনার বিবরণে যেটা আসতেছে যে ওই চাচাতো ভাই সে কিন্তু আসা হিসেবে সম্পদ পাইতো বললাম কিন্তু এখন হত্যাকারী হিসাবে এভাবে যেমন আল্লা জীবিত করলেন মৃত্যুর পরে সুতরাং গটা বিশ্বের সকল মানুষেরও মৃত্যুর পরে আবার যে পুনরুত্থান হবে আল্লা সুবাহা যে সক্ষম তার এটা একটা যে যে কাফেররা ধারণা করে থাকে যে তাদের আর পুনরুত্থান হবে না আয়াতের শেষেও কিন্তু আল্লাহ এইভাবে তার ক্ষমতার প্রদর্শন তিনি করেন দেখান তার বিভিন্ন আলামত দেখান যারা আকলমান তারা যেন এগুলো বুঝে শিক্ষা এখান থেকে যে মানুষ যদি তিনি তুলেছেন যে ওই ভাইয়েরা ওই যে হত্যা করে অন্যের গাড়ি দোষ চাইছিল এরা সৎ মানুষ ছিল বলে আল্লাহ রব আল তাদেরকে সাহায্য করেছেন মানে প্রকৃত দোষীকে বের করে দিয়েছেন আর ওরা নির্দোষ প্রমাণ করে দিয়েছেন আর অন্যায়কারী হলে সে কখনো কখনো বিপদে পড়বে আরো যেটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়তোবা কেউ বলেছেন তা হলো আল্লাহ বিষয়টা আমাদের জন্য কহজ করে দিয়েছেন অনর্থক প্রশ্ন করে সেটাকে জটিল করে নেওয়া এটি কখনো আমাদের জন্য কাম্য নয় একটা হলো অধিকাংশ তাদের নবীদের ব্যাপারে তারা ইস্তেলাফ করেছিল সেইখানে তারা ধ্বংস হয়েছে অথবা রসুল এই ক্ষেত্রে বলেছেন অবশ্যই বিরত থাকতে হবে এই ক্ষেত্রে সাধ্য আর অসাধ্যের বিষয় না অবশ্যই বিরত থাকতে হবে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত অতিথিবৃন্দ খুব সুন্দর একটা মজলিসে বসলাম কোরআনের মজলিস মঞ্চায় আরও বসে কিন্তু আমাদের সময় বলছে আজকে নয় যেতে হবে যাচ্ছি তবে ঈর্ষা আল্লাহ আশা করি আবার যেন আল্লাহ সুযোগ করে দেন আরও একটা পর্বে এইরকম করানের ছায় যেন বসতে পারি আল্লাহ রবুল আয়াদ আমাদের সকলকে দান করুন আমিন শুধু দর্শকবৃন্দ এই কোরআনের কৃষা থেকে যে সমস্ত শিক্ষাগুলি বেরিয়ে আসলো এগুলি জন্য আমরা বাস্তবে আমল করতে পারি শিক্ষা নিতে পারি এবং জীবনকে পরিবর্তন করতে পারি তবেই কোরআনে পরিণিত খ্রিসাব আমাদের কাছে যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্যটা সাধিত হবে আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে শীত অভিযান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল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 উত্থান চডাই জানার রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोमिन बीजेपी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेषेवी मारेज ओ डिम हेभन ओ हेल्प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 Join Dr. Zuckerberg.